সসালামুকুল্লাহ ববরকম মোহাম্মদোলো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 সনবিহ বুহ্লদিন আনুতু্লাহবুল কৌলং সদী ইলিহকুম আলকুফি লুম জুনুবু সোল <coughs> على ফদ وعلى মোহাম্মদওয়ালা محمد মোহাম্মদ কম সাই ই বরাহিমালা আলি ইবরিম ইন কহমিদী অবিকা মোহাম্মদওয়ালা মোহাম্মদ কম বারক্তালা ইব রাহিমওয়ালা ইব রাহি কাহামি আজাজ মোকার ওলামায় কেরাম সম্মানিত মুরব্বিয়ানজাম দিনদার যুবক কিশোর মুরব্বিয়ান বাইরা আল্লাহ রবীনের দরবারে কোটি কুটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে চোদ্দো হিজরি আটত্রিশ সনের দোসরা জুল হিজা তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খদ্বাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিসবী সাল্লাহু আলহিহি ওয়সাল্লাম থেকে আল্লাহ রবুল্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান কারাম আমাদের সামনে যে মাসটি এসেছে যে মাসের আজকে দুই তারিখ আমরা বললাম এই মাসের প্রথম পনেরো দিন अर्थात यूल हिजार एक थे शुरू कर पंद्रह तारीख पर्यत य दिनगुलो रातगुलो खूबे फजिलतमय खूब बरकतमये एक, एक तीन नामे आल्ला रसूल सल अलहीसल्लाम नामकरण करो यही पंद्रह दिन किस गुरुत्वपूर्ण अमाल रही আমরা এই আমল সমূহের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ আমল আছে আল উদহা যেটাকে আমরা কোরবানি নামে পরিচিত আমরা কোরবানি বলে থাকি আজকের খোদবার আমাদের আলোচ্য বিষয় তারিক হইয়া ওয়াফাদা এলোহা অর্থাৎ এই কোরবানির ইতিহাস এবং কোরবানির ফজিলত এটি হলো আমাদের মূল আলোচ্য বিষয় एर सम्पृक्त यूर फजिलत संक्रांत किस आलोचना एवं दिनगुल्ताल बसि बेसित सम्पर्क किस विषय आज के तब्बा संक्षिप्त भावे आलोचना करब इनशल्ला प्रथम आसि आप एक थे पंद्रह तारीख यजा मासर पंद्रह दिन खूब मबारकमय फजिलकमय दिन के को नाम के एग एग के के दिन गुली सल्लासल्लम कैकटी नामकरण कर दस पर्तन रेखे नाम दस एक दस पर्त बला अय आशार मैं रखबे परीक्षा नवा मुसल्ली के एक दिन परीक्षा नहीं मध्य नबी सलम दस दिन के नाम दिए अय आशार आरोप आठ तारीख नाम आलहजार आठ आठ तारीख नाम हलो यामार वििखेर नाम यामार वि मानी विश्राम ग्रहण करान उटके पानी पान करान तो विभा क्या हजिरा एर पर दिन हज नय तारीिखे हज यह आठ तारीखे हजर प्रस्तुति मक्का मीनार उद्देश्य रवाना दिव्य ओटके पानी पान कराए वाहन साथे जा दरकार मीनार उदेश बेर एवं मीना विश्राम हजर कार्यक्रम शुरू हो आठ तारीख के बोला नाम आरोप नये तारीख नाम हल माशाला पारे नयारिख हलो य दिन हजर दिन हजट आराफा अल्हजो आरपा हज हलो आरापार दिन यह नये नाम हलो यरापा दस तारीख नाम यहाार दस तारीख कम आम हलो यहाार यम नाहर मानी कौरबर दिन यम नाहर आकटा नाम हलो यम उदह मैं उधैया मानी कुरबाणी के पशुटा के उधैया बला है यह आज के उधैर दिन ईदुल अजहा उच्चारण ये दिए कम पैल तीन टाइम यम नाहर एक उधि यमुल आधा नाम आम हजिल अकबर আপনারা শুনছেন কি না জানি না আমরা ছোটবেলা থেকে শুনছি শুক্রবারে হজ হইলে আকবর হজ এই দিন নাকি সৌদি সরকার অনেক কিছু দিতে হয় তো আমি একবার হজে গেছি শুক্রবারে হজ হয়েছে তো বসে আছে যে এই বছর তো অনেক কিছু পাবো কারণ এই বছর আকবরই হজ হয়েছে আর ওখানে মসজিদে নবীতে ওলামাইকারকে জিজ্ঞাসা করলাম যে এই বছর তো আকবর ই হজ আপনাদের এই শুক্রবারে হজ হয়েছে তো এ সম্পর্কে কোরআন সুন্নায় কি আছে আপনারা কি পেয়েছেন আমাদেরকে একটু বলেন আমরাও শুনি নাই আমাদের বাদ শুনে নাই আমাদের রাসুল শুনে নাই সাহবা শুনে নাই এটা বাঙালিদের আকবর যে আকবর ইস তো কোরআনে কারিমে আল্লাপাক সৌর তাওবার মধ্যে আকবর হজ্জে আকবরের দিনের কথা বলছেন এই হজ্জে আকবরের দিন হলো নাহার দশ তারিখ জুল হিজার তারিখে বলা হয় আর বছরের বাকি তিনশো দিন এই এত কাজ নাই পাঁচটি বড় বড় মোবারকময় কাজ এই দশ তারিখে দশ তারিখে বেলায়। थम पाथर निक्षेप करते हजर एक हलकन हजर वीब चार नम्बर क्ष तावा जियारा हजर फरज पांच नम्बर क्षेत्र गुरुपूर्णीब एक दिने काज अक्ता काज ये ये दिन चारीब करज कह हजर यह दिन नाम रेखे रसुल्ला हजल आकबर दस तारीख के बोला हजे अकबर दिन से शनिवार रविवारजे अकबर सोमवार हम हजे अकबर जे दिन हम दस तारीख के बोला हाजेल नाहर एगारो बार दिन नाम आम अयताश्रिक दिन नाम मना रख एगारो बारो तेर ये तीन दिन के बोला अयम तशरक और चौद पंद्र চোদ্দ পনেরো মানে তেরো চোদ্দ এই তিন দিনের একটা নাম আছে কি নাম? প্রতি নাম্যামুল বিদ্যাসের পনেরো সব মাস বারো মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তিন দিনকে বলা হয় আয়ামুল বিদ শুভ্রতার দিন এই তিন দিন রুবা রাখা সুন্নত নবী সাল্লিশাল্লাম চারটি আমল কখনো বাদ দিতেন না তোর মধ্যে একটা হলো সিয়াম সালা সাথে সাহার প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করা তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তাহলে পনেরো তারিখ পর্যন্ত নাম পাইছেন সবগুলা এবার পরীক্ষা নেওয়া শুরু করি নাকি দশ তারিখের কয়টা নাম পাইছি চারটা একটা হলো ইয়মুল নাহার ইয়ামুল আধা ইয়ামুল উধাইয়া ইয়াম হাজ আকবার। চোদ্দ পনেরো কি পেয়েছি আয়ামুল বেদ এগারো বারো তেরো শ্রেত আট তারিখ নয় তারিখ শেষটা পারলে মনে করবে যে সবগুলো পারছেন আয়ামুল আশার মার্শাল আয়াম আসার তাহলে বুঝেন আবার এই পনেরোটা দিন কত মারাত্ম কত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা দিনের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে ফজিলতের কারণে এই আমরা আজকে আলোচনা করব শুধু প্রথম দশ দিন আইয়ামলা আসর সম্পর্কে আজকে দুই তারিখ আগামী শুক্রবার হবে নয় তারিখ এই এক সপ্তাহ হলো নয় পর্যন্ত সপ্তাহে গিয়ে আবার এগারো বারো তেরো চোদ্দ পনের আলোচনা আল্লাহ তো এখানে এই দশটা দিন আয়ামল আসর এত মুবারকময় যে আল্লাহ সুবান কোরআনে কারিমে আল-ফাজরে আল্লাহ পাক এই দশ দিনের কসম করেছেন আল্লাহ পাক বলছেন আবার আসেন ফজর বলতে কোন ফজর ফজর হইল ফাজ নাহার দশ তারিখের ফজরের কসম যে ফজরটা আমাদের দেশের অধিকাংশ ভাইয়ের আতরক করে এটা সংজ্ঞা এইভাবেও দিতে পারি যে দিন আমাদের দেশের অধিকাংশ ভাইয়েরা ফজরের নামাজ পড়ে না ঈদের নামাজ পড়ে ওই ফজরের আল্লাহাক কসম করছেন ওয়াল দিন দশ তারিখের সকালবেলার ফজরের কসম মানে তিনশো চুয়ান্ন দিনের বাকি তিনশো তেপান্ন দিনের কসম আল্লাপাক করেন নাই একটা ফজরের কসম করছেন সেই ফজরটা বাঙালি আমরা ছেড়ে দিই সেই ফজরটা মুসলমানেরা আদায় করে না शेषर फिर शेषर एट हल एक कारण, कारण हल दस तारीख जेटा यम हाजिल अकबर মানে হজ্ আকবরের দিন এবং দশ তারিখ তাহলে সেই শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ ফজর যেটা দিয়ে সেই দিনের কার্যক্রম শুরু হবে আমল শুরু হবে এই এই ফজরের আল্লাহা করেছে আবার আরেকটি বিষয় আছে আসরুল হাজ 10 तो देखिए परीक्षा नहीं दस पर्तोर हज एर भरे हजरपे तम बा हजे कारान बाजे अफर এই জন্য এটা এত মোবারক যে আল্লাহ সুবাহ এটা কসম করছেন ওয়াল ফাজরে ফজরের কসম ওয়াল আয়ালিনের কসম বলেন এখানে জোট বলতে দশ তারিখ বেজ বলতে নয় আরাফা এবং ইয়মন নাহার এই দুটাকে আল্লাহ আল্লাহ রসুল হাদিসের মধ্যে এই দশ দিন সম্পর্কে বলছেন সোহি আল বোখারি এবং ফিহিন্না। এত বেশি প্রিয় এর থেকে কোন আমলকে কে আল্লাহাক এত বেশি পছন্দ করেন না সাহাবা ইকরাম বলে উঠলেন ইয়ার্লাহাদ আমরা জানি আল্লাহ রব আলিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো জেহাদাম আমার শুনো এই দশ দিনের আমলে সলে জেহাদ থেকেও বেশি মহব্বত আল্লাহ নিকটে সোহান জেহাদের থেকেও বেশি ফজিলতময় এই দশ দিনের আমলে সলে আর বাড়িতে ফিরে আসতে পারে নাই ওই জেহাদের ময়দানে শাহাদ বরণ করেছে ওই মানুষটার আমল শুধু আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় ওই দশ দিনের আমলের থেকে এর থেকে আর কোন মানুষের আমল আল্লাহ করে এই দশ দিনের থেকে বেশি এই জন্য মোস্তাদ ইমামের হাতিসে আব্দুল্লাহমা থেকে বর্ণিত হাদিসে মোহাম্মদ কে বলেন একটা হলো বেশি বেশি তাকবীর তাকবীর মানে যে তাকবীর বলতেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কাবিরা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহাম বেশি বেশি ঘোষণাকার তাহমিদ বেশি বলো তাহমিদ মানি আল্লাহামদুল্লাহ সোহান আল্লাহামদিহি এই এগুলো বেশি বেশি উচ্চারণ করো আল্লাহর এই জিকিরগুলো বেশি করো আরেকটা হলো তাহালিল তাহালিল মানে তা আমরা জানলাম এই দশ দিনের আমল যে আমলে সলের কথা নবীরা বলছেন বেশি প্রিয় সে আমলগুলো কি সংক্ষিপ্ত কথা হলো এই দশ দিনের আমল গুলার মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি প্রিয় হলো আল এক সার মিনাম না অর্থাৎ বারো রেকাত শূন্যতে মোয়াক্কাদা তিন রকাত ও আজিব এটা তো কন্টিনিউ থাকবে এটা বাড়ানোর কিছু নাই কমানোর কিছু নাই কিন্তু বাড়াইতে হবে যেটা সেটা হল আল এক্সার সার মিনাম অর্থাৎ অন্যান্য সময় হয়তো নফল নামাজ একটু কম পড়ি কিন্তু এই দশ দিন নফল নামাজ বাড়াই দিতে হবে নৈকট্য বাড়ানোর সম্পর্ক বাড়ানোর বন্ধুত্ব বাড়ানোর উচিলা সোহান আল্লাহ কেউ যদি চায় আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবে বন্ধুত্ব করবে তো তার উচিত বেশি বেশি করে নফল ছ নফল নামাজ বেশি পড়া এই জন্য আল্লাহ রা মোদ কে বলেন কারণ যত বেশি তুমি সাজদা করতে পারবে तेी तुम्लास्ते आस्ते कमे सोहान बसिफल नफल सियाम यह नबी सलम एक नय तारीख पर्त नये सियाम पालन करत নবী সরামের স্ত্রী আমাদের একজন সম্মানিত আমি কি হাফসা মানে বাঘের বাচ্চা বাঘের বাচ্চাকে আফৃতে বলা হয় হাফসা তো এখানে বাঘটাকে অমর ইবনে খাতে আল্লাহ বাঘ ওই বাঘের মেয়ের নাম হলো বাঘের বাচ্চা হাফসা যে বাঘ শয়তান এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পলাইতো ওই বাঘ হলে নোমে আল্লাহ মেন নাম তো হাফসা বাগের বেচা আমরা সম্মানিত যে আমাদের আম্মা ওই হাফসা যিনি বাগের বাচ্চা উনি আমাদের আম্মা যান আমরা তা সন্তান আমাদের গর্ব যে আমাদের মা একজন সম্মানিত মুহাদ্দিসা আমরা কোনো মূর্খ মায়ের সন্তান না আমরা আলেমা মহাদ্দিসা মায়ের সন্তান সোহান আল্লাহ নয় দিনের রোজা এক থেকে নয় তারিখ পর্যন্ত এই রোজা গুলো নবী সাল সালাম কখনো বাদ দিতেন না সাহার প্রত্যেক মাসের তিন দিন তেরো চোদ্দ পনেরো সোহান মানে তিনটা রোজার কথা বলছেন একটা আশুরা আরেকটা জিলহের নয় দিন আর একটা মাসের তিন দিন এই রোজাগুলো গুলো বাদ না আর দুই রাকাত নামাজ সুন্নত নামাজ ফজরের দুই রাজ সুন্নত নামাজ নবী সাল্লাম সফরে থাকলেও কখনো ভীতির বাদ দিতেন না আর ফজরের দূর একাত সুন্নত নবী সাল্লাহ সাল্লাম বাদ দিতেন না সফর অবস্থায় অনেক সময় সুন্নত নবী সালাম বাদ দিতেন কিন্তু এই দুইটাই অব্যাহত রাখতেন ফজরের দুই রাত আর ভীতির ভীতির আদায় করতেন এই জন্য আরাফার ময়দানে আপনার ফরজ বাদ দিয়ে কোনো সুন্নত পড়া যাবে না নবী সাল্লাহ সাল্লাম কোন সুন্নত পড়েন নাই মুসদালিফার ময়দানে মাঘরিব এবং এশা আপনার শুধু ফরজ। কিন্তু মুসদালিফার ময়দানেও আপনি ভীতির আদায় করবেন আর সকালবেলায় ফজরের দুই এক সুন্দর আদায় করবেন অন্য কোনো সুন্দর এখানে নাই কিন্তু এই দুইটা সুন্দর থাকবে একটা সুন্দর একটা ওয়াজিব ফজরের দুই রেখা আর ভীতির এটাও অব্যাহত থাকবে কারণ নবিসাম সফরের ক্ষেত্রেও এই সলাদগুলা কখনো বাদ দিতেন না তাহলে আমরা এই হাদিসের মধ্যে পেলাম যে জিলহ নয় দিন সিয়াম পালন করা এক থেকে নয় নম্বর আমল হল বেশি বেশি করে তাও করা কারণ এই দিনগুলো মোবারক এর মধ্যে তাওবা করলে আল্লাহাক আমাদের কবিরা গুণাগুলো আল্লাহাক মাফ করে দিবেন এর মধ্যে একটা আমল আছে যেটা অতিবাহিত হয়ে গেছে অর্থাৎ এই দশ দিন আপনার নখগুলো মাথার এই জাতীয় চুলগুলো কর্তন না করা এগুলো থেকে বিরত থাকা এটা জিলহের চাঁদ দেখার আগে শুরু করতে হবে এই আমলটা চাঁদ দেখার আগে শুরু করতে হবে কোরবানি করা পর্যন্ত কোরবানের জবাই করা পর্যন্ত এই আমল অব্যাহত থাকবে এই দিনটা অনেক ফজিলতময় দিন আল্লাহ রসুল সালুসাম বলেন নবী সাল্লাম বলেন বছরের এমন কোন দিন নাই যে আল্লাহ যত বেশি মানুষকে আল্লাহ সুবাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন বছরের আর কোন দিনে বা রাত্রিতে এত মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন না সোহার আল্লাহ তাহলে আবার আমরা বুঝতে পারি যে এই দিনটার গুরুত্ব ওই দোয়াটা হলো সবচাইতে শ্রেষ্ঠতম দোয়া যেই দোয়াটা আমি এবং আমার পূর্বের সমস্ত নবীরা এই ময়দানে এই দোয়াটাই করতেন সে দোয়াটা কি ঘোষণাটা একদিন এক জায়গায় আমি করার পরে তো এক বাই বলতেছে হুজুর এই তো আমরা সবাই পারি এত সোজা দোয়া স্বপ্ন বিরাই দোয়াই করতেন এটা তো আমরা বাঙ্গালিরও পারি একেবারে সহজ একটা বাক্য কিন্তু এটার মধ্যে কিন্তু সাওয়া পাওয়ার কিছু নাই ঘোষণা আল্লাহর প্রশংসা এইগুলোই আছে এটাই একটা দোয়া যে আপনি বসে বসে শুধু আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর কাছে কিছুই চাইবেন না আল্লাহ জানেন আপনার কি দরকার আল্লাহ জানেন না আমাদের কি দরকার আপনি চাইতে হবে কেনা আপনি বসে বসে শুধু আল্লাহর গুণগান করবেন আল্লাহ আছে সব প্রয়োজন এটা হলো সবচেয়ে বড় দোয়া অনেকে বলে না এটার জন্য দোয়া করেন এটার জন্য মনে করেন যে নাম ধরে ধরে স্পেসিফিক আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ অমুকের অমুক দরকার অমুক সময় দরকার এটা দিয়ে দেন এরকম বলে দিতে হবে আল্লাহ সব জানেন আমাদের কোন সময় কি দরকার আমরা শুধু আল্লাহর গুনগান একদিন এক ইহু দিয়েছে অমরিবনে খাত বলতেছেন ও না আয়াতান তোমরা কোরআনে কারিমের মধ্যে এমন একটা আয়াতিমাল আওয়াত করো এই আয়াতটা যদি আমাদেরকে দিত আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাইতাম বললেন ওই ইহুদি তুমি যেই দিনটার কথা বলতেছ ওই দিনটা সম্পর্কে আমি জানি কারণ ওই আয়াতটা যে মুহূর্তে আমি আল্লাহার দিন আয়াতটা নাজিল হয়েছে আরাফার ময়দানে দশম হিজরের নয় জিল হস আয়াতটা কোনটা সুরা আল তিন নম্বর আয়াত আলিয়া আকমাল দিন আল্লাহ রুম আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম সুহার আল্লাহ কত বড় ঘোষণা এমন কিছু নাই পৃথিবীতে আল্লাহর জমিনে যেটা আল্লাহর দিনে নাই মানে আল্লাহ আল্লাহর দিনটাকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিছে একবারে কানায় কানায় পরিপূর্ণ কিছু আর বাকি রাখেন নাই এই দিন পরিপূর্ণের ঘোষণা দিয়ে দিচ্ছেন তাহলে দিন পরিপূর্ণ হয়েছে কোন মাসের কত সালের কয় তারিখে এই তারিখটা মনে রাখবেন ইসলাম পরিপূর্ণ হয়েছে কোন মাসের কয় তারিখে জিলহ মাসের নয় তারিখে কত সালে দশম হিজড়িতে ইতিহাসের এটা মনে রাখবেন ইতিহাস মনে রাখা কিন্তু খুব কঠিন কোন সাল কত তারিখ কোন দিন এগুলো মনে রাখা জটিল ব্যাপার এটা মনে রাখবেন যে দশম হিজড়ির জিল্জ মাসের নয় তারিখে আলিয়া মামাল তুল দিন আল্লাহ আল্লাহ পরিপূর্ণ করে দিছে সুতরাং ওই নয় তারিখের পরে আল্লাহর দিনের ভিতরে কিছু ঢুকানো যাবে না কিছু বেরও করা যাবে না কিছু যদি ঢুকান তো এটা তো পরিপূর্ণ আছে গ্লাস একটা পরিপূর্ণ আছে আপনি নতুন করে আরো যদি পানি দেন তাহলে আগের পানি পরে যাবে নতুন যত ঢুকাইবেন পুরাতনটা চলে যাবে যাবে এই জন্য এটার ভিতরে আর নতুন কিছু ঢুকানো যাবে না একেবারে আল্লাপা ঘোষণা দিয়ে দিচ্ছেন এই আয়াতটা না জেলি সেই সোহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারি যেটাকে ইহুদিরা বলতেছে এই দিন না আমরা এটাকে আমরা ঈদের দিন বানাইতাম তাহলে সেই গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ আয়াত সে দিনের ব্যাপারে এই ব্যাপারে আমি আল্লাহর আলমিনের নিকটে আশা করি আল্লাহ রব আলমিন এই একদিনের সিয়ামের মাধ্যমে আমার অতীতের এক বছরের এবং ভবিষ্যতের এক বছরের গুণা আল্লাফাক মাফ করে দিবেন সোহা এমন কোন আমল নাই যে আমল ভবিষ্যতের গুণা মাফ করে দেয় যত আমল পাইবেন পিছনের গুণা মাফ হয় সামনের গুণা তো এখনো করেনে নাই তো মাফ হইব কেন কিন্তু পিছনের গুণা যেগুলো করছি আমরা সেগুলা মাফ হয় সমস্ত আমলের সিস্টেম হলো এটা কিন্তু এটাই একমাত্র ব্যতিক্রমী আমল যে আমি এক বছর গুণা করেন নাই তাই এই রোজা রাখি এক বছর খালি গুণা করতে থাকবেন নাকি রোজা তো রাখছি আর আপাতের এক বছর তো আগেই অগ্রিম ক্ষমা হয়ে গেছে তাহলে আবার গুণা করতে থাকি ওইটা করা যাবে না আল্লাহ রসুলের অতীত বর্তমান ভবিষ্যৎ সব গুণা আল্লাহ করে দিয়ে দিচ্ছেন আপনার অতীত বর্তমান ভবিষ্যতের সব মাপ তারপরেও কেন আপনি এইভাবে দাঁড়ায় দাঁড়ায় করতে করতে ফা ফুলাই ফেলছেন হলুদ বানাই ফেলছেন আল্লাহ রসুল সাল সালাম বললেন আফালা আকোনা আমি কি আল্লাহর শকর করে দিচ্ছেন এই সম্মান রক্ষা করতে হবে আমার আল্লাহ আমাকে মাপ করে দিচ্ছেন সুতরাং আমি আগামী এক বছর আর কোনো গুণা করবো না তাহলে এই আরাফার সিএম অত্যন্ত ফজিলত্ময় এটা আমরা সবাই রাখার চেষ্টা করবো এরপর আসি আমরা দশ তারিখের একটা গুরুত্বপূর্ণ আমল যেটা নাম হলো আল উদয় বা কোরবানি কোরবানি এমন একটি যেটি আল্লাহ সালাম থেকে শুরু করে প্রত্যেককে আল্লাহ চৌত্রিশ নম্বর আয়তা আল্লাপাক বলছেন ওয়ালিকা জা মানসাকা প্রত্যেক সকল মানুষ আল্লাহর নাম জিকির করতে পারে আল্লাহর নাম স্মরণ করতে পারে আল্লাহ তাদেরকে যে বাহি মাতুল দিয়েছি যে গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলো দিয়েছি সেইগুলো দিয়ে তারা যেন কোরবানি করে সুহান হবে কোরবানি করতে হবে নাম দিয়ে হলো। ইবিল ওয়াল বাহিমাতীয় যত রকমের আছে বাকার জাতীয় যত রকমের আছে গানাম জাতীয় যত রকমের আছে এগুলোর আবার অনেক রকমের আছে ওট দেখবেন যে কত রকমের ওঁট মক্কার বাজারে গেলে দেখা যায় ওটের মধ্যে কত রকম আবার গরুর মধ্যে কত রকম মহিষ ও গরুর একটা প্রকার হলো মহিষ তারপরে ঘানাম ঘনামের মধ্যে বেড়া দুম্বা যত রকমের আছে এগুলো সব ছাগল সব ঘানাম ঘানের এই কত রকমের প্রকার এই তিন ধরনের তিন জাতীয় ফসুতি আল্লাহ ভাগবত সকল উন্মত কে আমি কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছিলাম সর্বপ্রথম আদম আলাহি ইসালামের দুই ছেলের করেছেন কোরবানি ছিল এটা আল্লাহ বোঝানোর জন্য আমাদেরকে সেই ঘটনাটা বর্ণনা করছেন সেই ঘটনার মধ্যে আবার আমাদের কোরবানির জন্য গুরুত্বপূর্ণ কিছু জিনিসও বলে দিচ্ছেন সুরাল মায়দার সাতাশ নম্বর আয়াত আল্লাহাক বলেন আজমের দুই সন্তান কোরবানি করল ফটু কুবিলা একজনের কোরবানি কবুল হইলো আরেকজনের কবল হইলো না যার কবল হয় নাই সে বলে উঠলো লাক তুলান্না তোমার কোরবানি কেন কবল হয়েছে তোমাকে আমি আমারটা হইলো না হইল কেনা তোমাকে আমি শুনে রাখো আল্লাহ রবালিন কোরবানি তো শুধু কবল করেন মোত্তাক থেকে সুহার এই কথাটার মধ্যে অনেকগুলো মাসালা আছে এই একটা কথার মধ্যে এর আছে বলছেন যে কোরবানি কাদের কবুল হয় শুধুমাত্র খালি মুত্তাক ইনামা শুধুমাত্র মোত্তাকেন্দ্রের কোরবানের কবুল হয় আর বাকিদের কোরবানে আল্লাহ কবুল করেন না তাহলে কোরবানে কবুল হওয়ার প্রথম শর্ত কি অনেকে সন্দেহ আছে অনেকে মনে করে বেনামাজির ও মোত্তাকিম নাকি আল্লাহাক স্পষ্ট বলছেন কোরআন একাডেমি শুরুতে যেটা আপনারা সবাই জানেন সুরাল বাতারা শুরুতে আলিফলাম বলেন এই কোরআন হলায় মুক্তাকিনের সংজ্ঞা দিছে আল্লাপাক আল্লাদিন যারা গাইবের ফে ইমান যারা সলাপ কায়ে পাঁচ অতলাপ যারা কায়ে করে তারা মুক্ত সলাপ না করলে তিনি না হলে তার কোরবানি কবল হবে অনেকে সন্দেহ আছে মনে হয় কোরবানি কবুল না হয় তো কোটি টাকার কোরবানি কই যাচ্ছে সন্দেহ ডুবে ভিতরে এই মুখ ফাটিক বলে না যে কোরবানি কবল হবে না আল্লাহ স্পষ্ট বলতেছেন এখানে সুর আল মায় সাতাশ নম্বর এটা বলতে ভয়ের কিছু নাই ছিল কিন্তু ওইসেলের কোরবানি আল্লাহ কবুল করে নাই কেন কবুল করে নাই সে মুক্তি ছিল না এই জন্য আল্লাহকে ওইসেলের কোরবানি কবুল করে নাই তাহলে মুসলমান হইলেই সবাই কোরবানি কবুল হবে না যদি সে মুক্তি না হয় তাহলে সলাপ যদি নিয়মিত আদায় না করে তিনি আল্লাহকারী যারা তারা মোত্তা যারা সুদ খায় ঘুষ খায় হারাম ভাবে আল্লাহ সুদের কথা বলতে গিয়ে আল্লাহ প্রথমে আগে তাকলার কথা বলছেন আগে মুক্ত হওয়ার কথা বলছে যিনি সলাৎ কায়েম করেন না যিনি হারাম উপার্জন করেন তাহলে তার কোরবানি যেহেতু কবুল হবে না আর কোরবানি করার দরকার কি নাকি আমার কোরবানি যাতে কবল হবে না আর কোরবানি করে লাভ কি করলাম না এই কথা বললে কি বসে থাকা যাবে এই সকল বাইদেরকে আল্লাহ বলে যারা নাম করেন না আট নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহর কাছে তোমরা তোমাদের জন্য খোলা আরেকটু ব্যাখ্যা করে আল্লাপাকল এক আল্লাহ বলেন যে ব্যক্তি তবা করে এর পরে আমলে সালে করে তাহলে সে আল্লাহ রবাহ আলমিনের নিকটে ক্ষমার যোগ্য তাহলে আমি এতদিন চলাত আদায় করি নাই এখন ত করে ফেলি আরাম উপার্জন করেছি এখন তা করে ফেলি ত করে কোরবানিটা করি তাহলে আল্লাহ ফাইন হই এত বইল আল্লাহ হে আমার তাও বা হয়ে গেলো কোরবানিও হয়ে গেল। আল্লাহ ভাই সমাধান এখানে খুলে দিছেন আগে ত করে ফেলো আজকে থেকে ফাঁস বক্ত নামাজ আমি আদায় করব। এর সাথে আমি কোরবানিও করব। তাহলে তবার কাজও হয়ে গেল কোরবানিও হয়ে গেল সুহান আল্লাহ ম্বর আয়ত এখানে আল্লাহাক আরো সুন্দর করে বলে দিস আল্লাহাক বলেন যারা নফসের উপরে জুলুম করতে করতে সীমালঙ্গন করতে করতে অনেক দূর চলে গেছ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইয়া আল্লাহ তোমার সমস্ত গুণা মাফ করে দিবেন তুমি কি সেই हत्या बड़ नफरमान बड़ जेनारिणी अब तरफ तुम्हेंफर मान आल्ला तुम अल्लाह रहम्मत तुम्हारुना তাহলে যারা আমরা যে ভাইয়েরা ছলা আদায় করি না নিয়মিত তারা এই কোরবানি উপলক্ষে আমরা তবা করে ফেলি যে আল্লাহ জীবনে অনেক নাফর করে ফেলেছি আমি অনেক চলাত পরিত্যাগ করেছি এখন থেকে আর চলাত পরিত্যাগ করব না ফাঁস সলা তাদের শুরু করে দিলাম হারাম উপার্জন না বুঝে করে ফেলছি এখন কোরবানি উপলক্ষে তওবা করে ফেলি তাহলে আমার কোরবানিও হবে তওবার মাধ্যমে আমি আল্লাহ জাহান নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তার দিকে চলে আসলাম এজন্য আমরা যারা সলা তাদের করি না যারা হারাম উপার্জন করে তারা এই কোরবানির সাথে সাথে তওবা করে ফেলে তাহলে আল্লাহ কব্বালুল্লাহ মিনাল মুক্ত আল্লাপা কোরআন থেকে আল্লাপা আমরা এই দিন কোরবানি দেওয়ার চেষ্টা করব কোরবানি সংক্রান্ত মাসালা মাসাইল আমরা ওলামাইকার আমাদের থেকে জেনে নিব আর এর পাশাপাশি এই কথা খেয়াল রাখতে হবে যে কোরবানি বাদ দিয়ে মানবতার সেবা করা যাবে না মানবতার সেবা কোরবানি দুটাই করতে হবে একসাথে ইসলাম বলে না যে মানবতার সেবা বাদ বাদ দিয়ে মানবতার সেবা করো হজে না গিয়ে দাও কোরবানি না করে বন্যার্থ আপনি টাকা দিয়ে দেন এটা ইসলামের সমাধান না ইসলামের সমাধান হলো কোরবানিও করবেন পাশাপাশি আপনি বন্যার্থের অসহায় দরিদ্র গরিব মানুষেরও সাহায্য করবেন এই দেখেন কোরবানির ভিতরেই আপনার গোস্ত বন্টন যে পদ্ধতি সেখানে আপনার তিন ব্যাগের এক বাঘ আল্লাহাক এই জন্য দুই ব্যাগ করতে হবে কারণ আল্লাহাক ফুলা আতে বা ইসাল ফির আল্লাহ বলছে কোরবানি গ্রস্ত থেকে তোমরা খাও আর ফকিরকে দরিদ্র অসহায় মানুষকে খাওয়াও তাহলে অর্ধেক খাও অর্ধেক ফকিরের জন্য আর ইবনে আব্বাসে তিনবাগ করে তাহলে কোরবানি আমি করব পাশাপাশি মানুষের কল্যাণে আমি সহযোগিতাও করব। আরেকটা হলো কোরবানি যেখানে আমি হয়তো এক লাখ টাকা দিয়ে করতাম যেহেতু আমার ভাইয়েরা এখন বিপদে আক্রান্ত আমি পঞ্চাশ টাকা দিয়ে করলাম আর পঞ্চাশ হাজার আমার বাইদের কল্যাণে আমি সাহায্য করলাম এক লাখ টাকা দিয়ে করার সেখানে আমি আমার ওই অসহায় মানুষগুলার জন্য ভাই সাহায্যের জন্য পঞ্চাশ হাজার রেখে দিলাম আর পঞ্চাশ হাজার দিয়ে আমি করলাম তাহলে দুই কাজে হইলো একসাথে কোনটা বাদ দিয়ে কোনোটা নয় ইসলামের দুইটাই গুরুত্বপূর্ণ এই জন্য সম্মানিত ভাইয়েরা আমরা এদিকে করবা নিয়ে করব তার পাশাপাশি আমরা আমাদের অসহায় যে বন্যাক্ত ভাই বোনেরা আছে তাদের সাহায্য আমরা এগিয়ে আসব। আল্লাহ সুবান আমাদের সবাইকে এই আজ্ঞ আমলা আসরের গুরুত্বপূর্ণ সকল আমলগুলো সুনতের সাথে পালন করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে এই ফজিলতময় দিনগুলোকে কাজে লাগানোর তৌফিক দিন আমিনবাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি